আবু হুরাই রাহালাহ হতে বর্ণিত তিনি বলেন দরিদ্র লোকেরা নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট এসে বললেন সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন তারা আমাদের মতো সালাত আদায় করছেন আমাদের মতো শ্যাম পালন করছেন এবং অর্থের দ্বারা হাজ উমরা জিহাদ ও সৎকাহ করার মর্যাদা ও লাভ করছেন এ শুনে তিনি বললেন আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো, যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে তাদের পর্যায়ে পৌঁছতে পারবে তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার করে তাজবিহ অর্থাৎ সুবাহ আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ এবং তাকবীর আল্লাহ আকবর পাঠ করবে এ নিয়ে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো কেউ বলল আমরা তেত্রিশ বার তাজবিহ পরবো তেত্রিশ বার তাহমিদ আর চৌত্রিশ বার তাকবির পরব অতপর আমি তাঁর নিকট ফিরে গেলাম তিনি বললেন সুমন আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ বলবে যাতে সবগুলোই ৩৩ বার হয়ে যায়